কতদাহ রজিলাহতালহুতে বর্ণিত তিনি বলেন আমরা আনাস রজিলাহ তালাহের কাছে ছিলাম তার সঙ্গে তার বাবর চ ছিল তিনি বললেন নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত পাতলা নরম রুটি এবং ভুনা বকরির গোস্ত খাননি